আবু হুরাই রদুল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকবীরে তাহারিমা ও কিরাতের মধ্যে কিছুক্ষণ চুপ করে থাকতেন আমি বললাম হে আল্লাহ রসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক তাকবীর ও কিরাতের মধ্যে চুপ থাকা সময় আপনি কি পাঠ করেন তিনি বললেন এ সময় আমি বলি অর্থাৎ হে আল্লাহ আমার এবং আমার গুণাসমূহের মধ্যে এমন ব্যবধান করে দাও যেমন ব্যবধান করেছ পূর্ব এবং পশ্চিমের মধ্যে হে আল্লাহ আমাকে আমার হতে এমনভাবে পবিত্র করো যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয় হে আল্লাহ আমার গুনাহকে বরফ পানি ও শিশির দ্বারা ধৌত করে দাও